পরম দয়াময় নিরতিসার নামে আল্লাহর তসবি করিতেছে এমন প্রতিটি জিনিস যাহা আকাশ জগতে আছে এবং এমন প্রতিটি জিনিস যাহা পৃথিবীর বুকে আছে। बादशाही तारीफ प्रशंसा जन्नीट जिनपर कर सत्ता जिन्हों के सृष्टि करोम मध्य केहो काफिर और केहो मुमिन आर आल्ला से सब किस देखें जहां तुम्हारा करो पृथ्वी और आकाश मंडल के सत्यतार भे सृष्टि कर तुम्हारे आकार आकृति बनाइया एव उत्तम रूप दिया शेष पर्त तुमा दिख के ताहारिदी प्रत्यवर्तित हईते हईबे পৃথিবী ও আকাশমন্ডলের প্রতিটি বিষয় তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যাহা কিছু প্রকাশ করো তাহা সবই তিনি জানেন তিনি মানুষের হৃদয় সংগ্রহের অবস্থাও জানেন ইতিপূর্বে যাহা কুপুরি করিয়াছে এবং তারপর নিজেদের কুকর্মের স্বাদ আশ্বাসন করিয়াছে তাহাদের কোন খবর তোমাদের নিকটকি কি পৌঁছে নেয় তাহাদের জন্য সামনের দিকে অতি যন্ত্রণাদায়ক আজাব রহিয়াছে لذلك بانه كانت تاتيهم رسلهم بالبينات فقالوا ابشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله هو الغني حميد ترى <تصفيق> এই রূপরনীতির সম্মুখিন এইজন হইছে যে তাহাদের নিকর তাহাদের নবী রাসূলগণ সুস্পষ্ট ও উজ্জ্বল নিদর্শন সমূহ লয়াসিয়াছিল কিন্তু তাহারা বলিয়াছে মানুষ আমাদিগকে হেদায়ত দিবে নাকি এইভাবে তাহারা মানিয়া লইতে অস্বীকার করে এবং মুখ ফিরাইয়া লয় তখন আল্লাহ তাহাদের ব্যাপারে বেপরোয়া হইয়া গেলেন আর আল্লাহ তো শতই পরোয়াহীন ও সত্তায় প্রশংসিত অমান্যকারীরা ধৃষ্টতা সহকারে বলিল মৃত্যুর পর কখনোই তাহাদিককে পুনরায় উঠানো হইবে না তাহাদিককে বলু না আমার রবের শপথ তোমাদিগকে অবশ্যই পুনরুচ্ছিত করা হইবে অতঃপর তোমাদিগকে অবশ্যই জানাইয়া দেওয়া হইবে তোমরা দুনিয়ায় কি কি করিয়াছ আর এইরূপ করা আল্লাহর পক্ষে সহজ অতএব ইমান প্রতি তাহার রাসুলের প্রতি এবং সেই নূরের প্রতি যাহা আমরা নাজিন করিয়াছি আর তোমরা যাহা কিছু করো আল্লাহ সেই বিষয়ে পুরোপুরি অবহিত ও মিল বিল্ল হি ওয়াম সি হইউ ফির হু সে খিলহু وَيُدْخِلُهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ এই বিষয় তোমরা টের পাবে যখন একত্রিত হওয়ার দিন তিনি তোমাদের সকলকে একত্রিত করিবেন সেই দিনটি হইবে তোমাদের পরস্পরের হারজিতের দিন যে লোক আল্লাহর প্রতি ঈমান আনি ও नेक আমল করে चिरकाली उ बड़ साफल्य আর সব লোক কুফরি করিয়াছে এবং আমাদের আয়াত আছে। তাহারা দুজখের অধিবাসী হইবে সেখানে তাহারা চিরকাল থাকিবে আর উহা খুব নিকৃষ্টতম প্রত্যাবর্তনের স্থান কোন বিপদ কখনো আসে না আল্লাহর অনুমতি ছাড়া যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ তাহার হৃদয় কে দান করেন আর আল্লাহ সবকিছু জানেন আল্লার আনুগত্য করো রাসুলের অনুসরণ কর কিন্তু তোমরা যদি এই আনুগত্য ও অনুসরণ হইতে মুখ ফিরাইয়া লও তাহা হইলে সুস্পষ্ট সত্য পৌঁছাইয়া দেওয়া ছাড়া আমাদের রাসুলের উপর অন্য কোন দায়িত্ব নাই আল্লাহ তো তিনি যিনি ছাড়া কেহ মাবুদ নহে অতএব ইমানদার লোকদের কর্তব্য একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা দিন শত্রু তাহাদের ব্যাপারে সতর্ক থাকিবে আর তোমরা যদি ক্ষমা ও সহনশীলতার আচরণ করো ও ক্ষমা করিয়া দাও তাহা হইলে আল্লাহ অতীব ক্ষমাশীল ও অতিশয় দয়াবান তোমাদের ধন ও তোমাদের সন্তান সন্ততি তো একটা পরীক্ষা বিশেষ আর আল্লাহ এমন সত্তা যাহার নিকট রহিয়াছে বড় প্রতিফল সত্যকুল অতএব আল্লাহকে যথারীতি ভয় করিয়ে চলো আর শুনো ও অনুসরণ করো এবং নিজের ধনমাল মাল ব্যয় করো ইহা তোমাদের জন্যই কল্যাণ কর যে লোক সিয় মনের সংকীর্ণতা হইতে মুক্ত থাকিল শুধু সেই কল্যাণ ও সাফল্য লাভ করিবে এ তোমরা যদি আল্লাহকে কর্জা হাসানা দাও তবে তিনি তোমাদিগকে কয়েক গুণ বৃদ্ধি করিয়া দিবেন এবং তোমাদের অপরাধ সমূহ মাফ করিয়া দিবেন आल्ला हकीम। माल ओ आल्लातीलिम दृश्यमान और अदृश्य सबकिछ प्रबल पर सर्वजयी महाविज्ञानी